যেভাবে মূলনীতি হচ্ছে মাত্র দুটি থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে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 for humanity. এবং কাশেরগণিত و দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি কোরআনুল করিমের ডিসকাশনের এই আলোচনা কুরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার প্রত্যাশায় কোরআন দিয়ে জীবন গোড়ার নিয়াতে আমরা এই টেলিভিশনের প্রোগ্রামে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা সুরাত উন্নসাহ থেকে ধারাবাহিক আলোচনা করছি এবং আমাদের আলোচনা যেখান থেকে শুরু হবে সেটা হলো সুরাত উন্নসা ভাস নম্বর 46। আমরা ইনশাল করি তেলাবতের পরে আমরা দেখি যে কোরআনের আয়াত থেকে আমরা কি ফায়দা নিতে পারি আর আল্লাহ রব আলমিন আমাদের জন্য এই বা কি হেদায়ত এখানে রেখেছে بسم الله الرحمن الرحيم من الذين هادوا يحرفون الكلمة عن موادعه ويقولون سمعنا وعصينا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَرَاعِنَا لَيَّا بِأَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِي الدِّينِ وَلَوْ أَنَّهُمْ قَالُوا سَمِعْنَا وَاطَعْنَا وَاسْمَعْ وَانْزُرْنَا لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَقْوَمْ وَلَكِنْ لَعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ যারা নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচয় দিয়েছে তারা আল্লাহর কথাকে পরিবর্তন করে যেটা যেখানে ব্যবহার করার কথা সেখানে ব্যবহার করে না আর তারা বলে আমরা শুনলাম এবং অবাধ্য হলাম আর अपनी शनें ना शार मत आज आल्लाबी के कटाक्ष को जिब्बा बाका कथा एवं दिन मध्य अपबाद देयी तरा बोलो शनलम एवं मे निले नजर दिन ताटाई तरज भाला किंतु आल्लाबा के आनंद कर কারণ তারা কুফরি করেছে আর তারা খুব কমই ইমান এনে থাকে আমার ভাইরা বোনেরা ইহুদিদের সম্পর্কে আল্লাহ রবীন্দিনের অনেক জায়গাতে কথা বলেছেন বাণী ইসরায়েলদের ব্যাপারে আল্লাহর আলমিন কোরআনে বহু পর্যালোচনা নিয়ে এসেছেন আল্লা সুবহান হুয়া একটা নিয়ম হল আল্লাহরবুল্লাহ আলমিন কোনো জিনিসকে গোপন করেন না যার ভালো গুণ আছে ভালো গুণের কথা আল্লাহ বলে দেন যার কোন দোষ আছে কোন সমস্যা আছে কোন ধরনের ব্যাড হ্যাবিট আছে আল্লাহ সুবহান হওয়া তালা সেটাকেও ক্লিয়ার কাট বলে দেন ইহুদিদেরকে আল্লাহ সুভান হওয়াত আলা যেই নয়ামত দিয়েছিলেন সেই নেয়ামত ওই জামানার অন্য কাউকে আল্লা সুবহান হাত আলা দেন নাই বানি ইসরায়েলদেরকে আল্লাহ আলা সারা দুনিয়ার উপরে প্রাধান্য দান করেছিলেন আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদেরকে সারা পৃথিবীর উপরে প্রাধান্য দিয়েছি তাদের জ্ঞান গরিমা তাদের টাকা পয়সা তাদের বংশের স্ট্যাটাস এবং সারা দুনিয়াতে আল্লা সুবাহ হুয়াত আলা অন্যদের উপরে তাদেরকে প্রাধান্য দিয়েছেন এই প্রাধান্য দেওয়ার পরেও যখন মানুষকে প্রিভিলেজ দেওয়া হয় কোন সুযোগ সুবিধা দেওয়া হয় আর এই সুযোগ সুবিধার পরে সুযোগ সুবিধা অনুযায়ী তারা কাজ করে না তখন আল্লাহ সুভায়নাহাত অসন্তুষ্ট হয়ে যান তখন আল্লাহ সুভায়ন হুয়াত তাদেরকে লানত করেন এবং আল্লাহ যেটা তাদেরকে দিয়েছেন তার মূল্য যখন তারা দেয় না তখন আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট হয়ে যান মূলত মানে ইসরায়েলদের মধ্যে যারা মোসা প্রকৃত পক্ষে অনুসরণ করেছে পরবর্তীতে যারা তারা ইসা আলিহ সাল্লামকে অনুসরণ করেছে এবং পরবর্তীতে যারা মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল সাল্লি ওয়া অনুসরণ করেছে তারাই হলো আল্লাহ তা আল্লাহর কাছে ভালো মানুষ মূল কথা হলো আপনি আল্লাহকে মানবেন এবং মুসলিম হওয়ার অর্থই হলো নিজের উইলটাকে আল্লাহর উইলের কাছে আপনি সারেন্ডার করবেন মুসলিম হওয়ার অর্থই হলো এটা আপনার নিজের কোনো ইচ্ছা থাকবে না নিজের কোনো উইল থাকবে না হোল মুসলিম। মুসলমান হওয়ার এটাই হলো সবথেকে বড় বিষয় যে আমরা নিজেদের ইচ্ছা মতো কোন কাজ করি না নিজেদের ডিজায়ার মতো কোনো কাজ করি না আল্লাহ সুয়াত আমাদেরকে যেই নয় দিয়েছেন যেই কোরআন দিয়েছেন যেই আসমানি বাণী আল্লাহ সুভায়ান হুয়া তালা আমাদেরকে দিয়েছেন আমরা সেটা অনুযায়ী চলি ইহুদিরা তারা তাওরাত অনুযায়ী চলেছে কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে করাপশন গ্রো করে বিভিন্নভাবে তারা তাওরাতকে পরিবর্তন করেছে এবং নিজেদের সুবিধা মতো কোনো অংশকে গোপন করেছে কোনো অংশকে প্রকাশ করেছে এবং মানুষের কাছে যতটুকুন প্রয়োজন এতটুকুন বলেছে বাকি বাকিটুকুনকে গোপন করেছে অন্যান্য ধর্মের বিষয় হল যে এমন যে তাদের ধর্ম যাজক যারা তারা ছাড়া অন্যদের কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে অ্যাক্সেস নাই ধর্মীয় গ্রন্থ সম্পর্কে তারা তে অ্যাওয়ার না এবং অনেক ধর্মে তো তাদের জন্য অন্যদের এটা পড়া অ্যালাও না আমাদের ইসলাম কিন্তু টোটালি ডিফারেন্ট আল্লাহ তালার যে কোরআন এই কোরআনটা সবার জন্য ওপেন একজন মুসলিমের জন্য যেমন ওপেন একজন নন মুসলিমের জন্য সেরকম ওপেন একজন আলেমের জন্য যেমন ওপেন একজন নন আলেমের জন্যও এটা মুক্ত যে কেউ যে কোনো দেশের যে কোনো সময়ে যে কোনোভাবে আপনি এই কোরআনুল করিমকে দেখতে পারবেন পড়তে পারবেন বরং আল্লাহ রবুল্লা আলমীন ডেকে ডেকে বলেন যে তোমরা কে আছো কোরআনকে আমি সহজ করে দিয়েছি তোমরা এই থেকে তোমরা উপদেশ গ্রহণ করার জন্য আমি আল্লাহ সোজা করে দিয়েছি এমন কেউ আস নাকি উপদেশ নিতে চাও কিন্তু ইহুদেরা তারা তাদের তাওরাতের থেকে উপদেশ না নিয়ে तो तक के रिकमेंडेशन दिए कथा ना शुने वर ती करलो तरह इच्छा मत निजे हिंसा विद्वेशजे इगो एर क्या करते थकल क्या करते करते आल्ला सुफान तरह प्रचंड असंतुष्ट हलन दल तेरे लाछना गंजना नेमे आसलैतिक मंदा नेमे आसल অবস্থার মধ্যে দিয়ে ইতিহাসে তারা গিয়েছে এরপরে তারা চেষ্টা করে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে এরপরে পৃথিবীর কোনো জায়গাতে তাদের দাঁড়ানোর কোনো সুযোগ হয়নি এরপরে তারা এলাই করে তারা চেষ্টা করেছে পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হওয়ার এখন তারা বর্তমান জামানাতে দেখা যায় মোটামুটি একটা প্রতিষ্ঠিত অবস্থাতে আছে সামনে কি হবে আল্লাহর আলমিন ভালো জানেন কারণ তাদের যে অবস্থা দেখা যায় এতে অনেকদিন এটা কন্টিনিউ করবে বলেও তো মনে হয় না সেজন্য আল্লাহ আল্লা সুফহান হাতর পক্ষে না থাকলে আল্লাহ বিভিন্নভাবে আজাব দেন আল্লাহ বিভিন্নভাবে তাদেরকে সায়স্তা করেন এবং শিক্ষা দেন এই আয়াতের মধ্যে আল্লা সুফহানু আতলা ইহুদিদের সিচুয়েশনটা কি তাদের অবস্থাটা কি সে সম্পর্কে আল্লাহ সুফহান হুয়া তলা আমাদেরকে হেদায়ত দিচ্ছেন এবং এ কথা বলছেন যারা ইহুদি হয়ে গিয়েছে তারা কি করে তারা কথাগুলোকে যেই জায়গায় ব্যবহার করার কথা ওই জায়গা থেকে উল্টা জায়গায় ব্যবহার করে এটা তারা এক জায়গা থেকে চেঞ্জ করে আর এক জায়গায় নিয়ে যায় ইউ তারা তাহারিফ করে তাহারিফের অর্থ হল পরিবর্তন করা কয়েক ধরনের তাহারিফ বা পরিবর্তন আছে প্রথম পরিবর্তন হলো যে হুবহু তাওরাতের অথবা ইঞ্জিলের যেই ভার্স আছে যে আয়াত আছে যেই টেক্সট আছে এই টেক্সকেই টোটালি পরিবর্তন করে ফেলা এবং এইটাকে পরিবর্তন করার অর্থ হলো এটাকে একদম ডিলিট করে দেওয়া এবং ডিলিট করে এটাকে মুছে ফেলা এবং এটা কাউকে জানতে না দেওয়া যেটা এর মধ্যে নাই এটা হলো এক ধরনের তাহারিফ এক ধরনের পরিবর্তন দ্বিতীয় ধরনের পরিবর্তন হলো এটা যে মুছে ফেলা হয় নাই তবে এই কাজ করা হয়েছে যে এই বাস অথবা এই আয়াত অথবা এই যে কথা আছে কথার যে অর্থ হয় এই অর্থটা সঠিকভাবে না বলে এটা ভুল ব্যাখ্যা করা সেটাও হলো অর্থের দিক দিয়ে তাহারিফ তৃতীয় তাহারি হলো এটা যে একটা জিনিসকে মুছে ফেলা হল মুছে ফেলে ওই জায়গাতে নতুন আর নিজেদের পক্ষ থেকে অন্য কোনো কিছু যোগ করে দেওয়া হল এই তিনভাবেই মূলত ইহুদি খ্রিস্টানরা তাদের বাইবেলের মধ্যে তাওরাতের মধ্যে এখানে বিভিন্নভাবে তারা পরিবর্তন করেছে এবং পরিবর্তন করতে করতে সিচুয়েশনটা এমন হয়েছে তাওরাতের কোন অংশ আল্লাহর কথা আর কোন অংশ তারা পরিবর্তন করেছে এটা বুঝতে পারাটা বড় ডিফিকাল্ট বাইবেলের ইঞ্জিলের কোন অংশটা আল্লাহর কথা এবং কোন অংশটা আল্লাহর কথা না সেটাও কিন্তু বোঝাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে আমার ভাইয়েরা তারা যে এই তাওরাত ইঞ্জিলকে পরিবর্তন করেছে এর আলোচনা আমরা আরও করবো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 জানেন কত সুন্দরভাবে ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রাথ সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পাপ বলে মানুষ তো আদম সন্তান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 জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি করতেছেন আল্লাহ स्वागत কীভাবে তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে পরিবর্তন করেছে তার একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম এবং কথা বলেছিলাম পরিবর্তন বিভিন্নভাবে হয়েছে তাওরাত ইঞ্জিলের যে সমস্ত জায়গাতে শেষ নবীর ব্যাপারে পূর্বাভাস দেওয়া হয়েছে শেষ নবীর ব্যাপারে আপনার বলা হয়েছে শেষ নবীর ব্যাপারে তিনি যে আসবেন সুসংবাদ দেওয়া হয়েছে এই গ্লাট টাইডিং টাইডিংগুলোকে তারা হয় মুসে ফেলেছে রিপ্লেস করে দিয়েছে अथवा मोशार पर रिप्लेस करागे तुल व्याख्या करलि कन्टिन्यूसलि हार कारण सीचुएशन एम होरा इंजिलर मध्य आल्लर कथा कौनटर निजे कथा कतटुकन यटार बेपारे एक बिराट कन्फ्यूशन देखा दिए विशेषकर बैवलर सीचुएशन एम हो विन धरण बैवल आरण बैवल ए एक रकम আপনি যদি সারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে কয়েক রকমের বাইবেল যোগাড় করেন তা জোগাড় করে আপনি এটাকে মিলাতে পারবেন না কোনটা আপনার ব্রিটিশ ভ্যাসন আছে ইন্টারন্যাশনাল ভ্যাসন আছে আমেরিকান ভ্যাশন আছে কানাডিয়ান ভ্যাশন আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম এটা হয়ে গেছে এটা হলো তাদের জন্য দুর্ভাগ্য যে তারা তাদের মূলত ধর্মীয় গ্রন্থ ঐশ্বী গ্রন্থের ব্যাপারে তারা একমত হতে পারে নাই নিজেদের মধ্যেই এইটা নিয়ে ডিফারেন্সেস আছে मन करेंपनाराइबल मध्य जाए अन्न बैवल मध्य सरकम पाव जाएल मानुष के बला आई कथार कथार अने हूबहु मिल जाए क्रिश्चानिटी किा जुडाइजम बोलते कि सबा के हक मिले हक के भय प ভয় পেয়ে এটাকে গোপন করার জন্য চেষ্টা করে দেখেন আমরা মুসলমান হিসেবে আমাদের সব থেকে গর্ব করার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে এক কোরআন দিয়েছে এই কোরআন আপনি যদি আফ্রিকা যান যে কোরআন পাবেন এশিয়াতে আসলেও একই কোরআন পাবেন যদি আপনি আমেরিকায় যান তাহলে একই কোরআন পাবেন আর যদি আপনি ইউরোপে যান তাহলে সেম কোরআন পাবেন সারা পৃথিবীর জন্য এক কোরআন কোরআনের এক ভার্সন একই জিনিস হ্যাঁ তর্জমা হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারে ট্রান্সলেশনের মধ্যে কোনো ভিন্নতা থাকতে পারে অথবা যখন মানুষ ব্যাখ্যা করেছে মানুষের কথা যেটা সেখানে ভিন্নতা থাকতে পারে কিন্তু আল্লাহ সফায়না হুয়া তালার কথা হলো এক কথা হ্যাঁ হয়তো পড়তে গিয়ে কোনো কোন জায়গাতে কেউ হয়তো তা দিয়ে পড়লো কেউ ইয়া দিয়ে পড়ল কিন্তু এতে কিন্তু মূল অর্থের কোনো পরিবর্তন হয় না আর এটা সব থেকে বড় প্রমাণ যে আল্লাহ যে কোরআন কে নাজ করেছেন এবং কোরআনের যেটা হল সব থেকে বড় প্রমান নিশ্চয় আমি আল্লাহ কোরআন কে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায় তো আমি আল্লাহ নিজেই নিয়েছি সুহান আল্লাহ রা যেহেতু কোরআনের নিয়েছেন আল্লাহ জন্য আল্লাহ সুবাহ নিজে এটাকে তিনি মেনটেন করবেন এটাকে তিনি রাখবেন কিভাবে রাখবেন এটা আল্লাহ সুবাহ ভালো জানেন ফর এক্সাম্পল ধরেন আল্লাহ না করুক আল্লা করুক আল্লা করুক এরকম কোনো দিন না হোক सबगुलटी कोटी हाफेज कुराना एक दिन मध्य তারা এই কোরআনকে আবার রিপ্রোডিউস করতে পারবে ইনশা আল্লাহ এত বেশি বিষয় না মনে করেন তিরিশ জন ভালোকে যদি এক জায়গায় নিয়ে আসেন সবাই যদি এক ঘন্টা করে কাজ করে পুরো কোরআনটাকে একা এক পারা করে তারা এক দুই ঘন্টার মধ্যে আবার রিপ্রডিউস করতে পারবে সুযোগ আল্লাহ রাবুল আলমিন দেখেন আপনি এই কোরআন শুধুমাত্র পেপারের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন রাখেন নাই কিতাবের মধ্যে রাখেন নাই মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সুহানকে হেফাজত করেছেন এই পৃথিবীতে কোরআনের যে পরিমাণ হাফেজ আছে অন্য কোন কিতাবের উপরে এত হাফেজ পাওয়া যায় এত মানুষ মুখস্থ করেছে আপনি তাওরাতের কোন হাফেজ পাবেন না এঞ্জিল এর কোন হাফেজ পাবেন না বাইবেলের এর কোনো হাফেজ পাবেন না আপনি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মুখস্থ করেছে এরকম আপনি পাবেন না এই ট্রেডিশন তাদের মধ্যে নাই অথচ আলহামদুলিল্লাহ আল্লাহ করে আল্লামন ভাবে কোরআন মুখস্ত করেছেন সাহাবা মুখস্ত করেছেন তাবে এ তাবে ইন্দ্রা মুখস্ত করেছেন এর পরের জেনারেশন মুখস্ত করেছে এরকম করতে করতে করতে করতে একদম আপনি পর্যন্ত আমি পর্যন্ত প্রত্যেকেই আমরা জানি যে আমরা কার থেকে কোরআন শিখলাম আমি পড়ে শোনাই আপনাদেরকে শিখলেন তিনি হলেন কে সাঈদ মুহাম্মদ ব্রাদার সাঈদ মুহাম্মদ একজন কারি এখন উনি ওনার উস্তাজ একটা করতে করতে করতে করতে এখানে দেখেন আই মানুশিস উনার উস্তাদ তিনি এখনো বেঁচে আছেন উনার উস্তাদ হলেন আব্দুল আজিজ আনার উস্তাদ হলেন মোহাম্মদ সালিমাই হালাওয়ানি তার উস্তাদমদ ইদ রিফাই তার উস্তাদ হলেন আহমদ তার উস্তা হলেন ইব্রাহিম তার উস্তাদ হলেন আব্দুর রহমান ইবনুল হাসান তার উস্তাদ হলেন আহমদ ইবনুল রাজব তার ওস্তা হলেন এরপরে তার ওস্তাদ হলেন আব্দুর রহমান তার উস্তাদ হলেন আলী তার উস্তা হলেন মোহাম্মদ এবুল ইব্রাহিম তার ওস্তা আহমদ আবনুল আসাদ তার ওস্তা হলেন মহমদ আবুল মহম্মদ আল জজারী তার ওস্তাদ আব্দুর রহমান আবুল আহমদ আল বাগদাদি তার ওস্তা হলেন মোহাম্মদ আবুল আহমদ শায়দ তারা হলেন আলী আবনুল সুজাহ তার উস্তা হলেন কাসম এবনুল ফয়ুরা হলেন আবুল হাসান আলী আল এরপরে তার উস্তাদ হলেন আবু দাউদ এবনুল তার ওস্তা হলেন আবু আমর ওসমান তার উস্তাদ হলেন আবুল হাসান তাহের তার উস্তাদ আলী আবনু মোহাম্মদ আল হাশেমি তার ওস্তাদ হলেন আহমদ এবনুল সাহাল তার ওস্তাদ হলেন আবাইদন্বাহ তার উস্তাদ হলেন হাফস এবনুল সুলাইমান তার উস্ত হলেন আসেম তার ওস্তাদ হলেন আবদুল্লাহ এবনুল হাবিবামি তার উস্তাদ হলেন আর জিব্রিল্লাম যার থেকে নিয়েছেন রব্লা জালাল তাহলে দেখেন এটার মধ্যে কোন থেকে কোরআন শিখলাম এবং আলা পর্যন্ত গিয়ে পৌঁছে যায় বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বোনেরা আপনারা যখন মক্কামদিনাতে যাবেন তখন দেখবেন যে মুসিদিনে মুসিদে হারামে যারা এখনো কোরআন শিখান এরা প্রত্যেকে কিন্তু বড় বড় উস্তাহ এবং এরা প্রত্যেকে জানেন যে তাদের সনদ আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছে গিয়েছে। এটা আল্লাহ পক্ষ থেকে হেফাজতের একটা সুন্দর পদ্ধতি এবং আল্লাহ মেহরবানি যে আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন কিন্তু তাওরাতামেন্ট নিউ টেস্টামেন্ট কে আল্লাহ তহ এটা দেন নাই আমরা কম্পারিজন করে দেখলাম যে আলহামদুলিল্লাহ কোরআনের মধ্যে ए रमणन करा किस कारो पक्ष नो आन मजबूत सनदर मध्यम मजबूत गो भूल भ्रांति कारण हजार हजार लक्ष लक्ष शत शत मानुष इन एक मानुष भूल करते सबा मिले भूल कर सम्भव ना क्यों इहुदीरा তারা এরকম ভাবে তাদের তাওরাতের কম্পারিজন একটা তুলনামূলক আলোচনা আজকে আমরা এখানে তুলে ধরলাম এই আয়াতের পরে আমরা আরো সামান্য কিছু আলোচনা করব এর উপরে এবং কোরআন কিভাবে ইউনিক সে প্রমাণ আমরা করবো ইশা আজকে যারা আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের সঙ্গে শরিক হলেন আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি রবুল্লা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ওসালাম আলাইকুম আরহামক chân ơn ai ồ कुरान तेलावि सेम पालन क्यों जो हज कर তাঁতের মুখের পবিত্রতার আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম জানার জন্য দেখুন সন্ধ্যা সকাল ছটায় বাংলাদেশে বাংলায় চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিমাদ আপনারা দেখছেন কেন জীবনের সফলতার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদৌ প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়